যে এটা হালাল হবে না তবে হানাভে মজাবের অনেক পক্ষীরা এটাকে হালাল বলছেন মাজি হইলো সে কাফের না বলছে যে তার ইমান যাবে না এজন্য এটা হালাল বলছেন তো আমাদের তাকওয়া কোয়া হইলো দাবি হইলো এইসব ক্ষেত্রে নিজেরা জবাই করবেন বাজারে যারা মুরগি বিক্রি করে এরা অধিকাংশ বেনামাজি তো সেখানে আমরা তাদের জবাই না খেয়ে আমরা নিজেরা জবাই করে দিব তাহলে কোনো কোন সন্দেহ থাকলো না তখন আর তো আমার জন্য কোন মশালা নেই তখন আমার যে জবাই করবে কথা।